বাদ সমস্ত প্রশংসা সমস্ত গুনগান সেই মোহান আল্লাহ তবরকালের জন্য যেই মহান আল্লাহ তাল আমাদেরকে আজকে আসরের সলাাত জামাতের সাথে আদায় করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ এর সাথে সাথে আল্লাহ রবুল আলমিনের আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তার একমাত্র গ্রন্থ নাজিলকিত গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত গ্রন্থ এবং নির্ভুল গ্রন্থ এই মহাগ্রন্থ আল কোরআনের সুরাবৃত্তিক তাফসির আজকে থেকে শুরু করার যে তাহফিক যে সুযোগ আল্লাহ সুবাহ আমাদেরকে দান করেছেন এজন্য জন্য মহান আল্লাহ রব আলমিনের দরবারে আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এর সাথে সাথে দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আসির নবী সৈয়দুল মুরসালীম রহমাতুল্লিল আলমিন খতাম নবী মোহাম্মদুর রসুল্লাহ आलोचना शुरू करू कर फतेहागे कैकटी कथा अल्लाहालमग्रंथ आल कुरान उद्देश्य बोलते चाची কোরআনের এই তাফির আলোচনার প্রয়োজনীয়তা নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ ব্যাপারে এরশাদ করেছেন সুরত্রিশ নম্বর এই আয়াতটি সুরতু সদের ২৯ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন অত্র আয়াতে এরসাদ করছেন ग्रंथि मोबारक बरकतमय एक ग्रंथ आप बुझते मध्य महान अल्लाह अब्बुल बड़ बरकत रही व्याख्याल अबूल सुरतुसदे वर्णना कर लक्ष्य कर मोबारकमय क्यों की मानसा जन किताबये गभर भाव चिंता भावना करें বুঝতে হবে আপনাকে আল্লাহ বলছেন আয়াতের অর্থ এই শব্দের অর্থ হলো গভীর ভাবে মানুষেরা যেন চিন্তা ভাবনা করে সাধারণ চিন্তা ভাবনা না গভীর চিন্তা ভাবনা গবেষণা তাকে বলা হয় মানুষেরা যেন এই আয়া এগুলো নিয়ে এই কিতাবের আয়াত নিয়ে গবেষণা করে গবেষণা কি করলে কি হবে আলবা। এবং বুধ শক্তি সম্পন্ন মানুষেরা যেন এ থেকে উপদেশ গ্রহণ করে শিক্ষা অর্জন করে থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাবুলের এই কোরআনের তাপসিরের প্রয়োজনীয়তা তাপসির মানে কি ব্যাখ্যা বিশ্লেষণ গভীর বিশ্লেষণ গভীর পর্যবেক্ষণ গভীর পর্যালোচনা গভীর চিন্তাভাবনা, গভীর গবেষণা সম্মানিত উপস্থিতি আল্লাহ রাখীর গবেষণা করবে না করে না আল্লাহ প্রশ্ন করছেন আল কোরআন মানুষেরা কোরআন নিয়ে গভীর গবেষণা করে না যারা এই কোরআন করে না যারা যাদের মাথার মধ্যে কোরআনের কোনো চিন্তাভাবনা নেই তাদের অন্তরে তালা মারা আছে আল্লাহ আব্বুর আলমিন সুরতুল মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন নাকি তাদের অন্তরে তাদের কল সমূহের মধ্যে আল্লাহ করছেন আমরা যারা বাংলাদেশ গবেষণা করি না তাদের ক্ষেত্রে এই আয়াত আমরা যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি না তাদের ক্ষেত্রে এই আয়াত আমরা যারা কোরআনকে সময় দেই না তাদের ক্ষেত্রে এই আয়াত অতএব আমার সম্মানিত মুসল্লিম বৃন্দ এবং लोचना सुन शनबा उदत्त आहवान थकबे आल्लाब चिंता दृष्टि निक्षेपर जान कुर कुरान गवेषणा कुरान ज्ञान अर्जन करते आल्ला रब्बुल आलमी काहफिका अल्लाह रब्बुल आलमी सकल केफफिक दान कर प्रथम कथा हम ताफसिर आलोचना প্রয়োজনীয়তা অনেক উদ্দেশ্যটা কি আমাদের এই তাপসির আলোচনা উদ্দেশ্যটা কি এই তাপসির মূল উদ্দেশ্য হল আল্লাহ কারণ প্রত্যেকটা ভালো আমল প্রত্যেকটা ভালো কাজ করার পূর্বে আপনার নিয়োগ ঠিক করতে হবে এটা হলো মেন বিষয় আপনি অনেক আমল করলেন আপনি পাঁচ সত্য সলাত আদায়ী করলেন কশ্চিন কালেও গ্রহণ করবেন না এই ইমাম বুখারি তার সহিউল বুখারিতে অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন কেন আমল করার জন্য কিন্তু এই হাদিসগুলোর পূর্বে তিনি একটি হাদিস নিয়ে আসলেন যে হাদিসটি হল ইমনামাল নিশ্চয়ই তিনি আলোচনা করবেন বিভিন্ন মাস আল আলোচনা করবেন ইসলামের বিভিন্ন দিক ও নিয়ে আলোচনা করবেন কিন্তু এত সবকিছু আলোচনা করবেন মানুষ এত কিছু করবে তার নিয়তের ঠিক নাই এই জন্য মানুষ যেন নিয়ত থাকে ঠিক করে ফেলে তারা নিয়তকে যেন ঠিক একই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের এই তাফসির আলোচনা অনুষ্ঠান আমরা আজকে আয়োজন করেছি দ্বারা বাহিকভাবে চলবে আমরাও আল্লাহর কাছে সহি নিয়ত চাই আল্লাহ রবুর আলহামী যেন আমাদের পারি এবং চালিয়ে যেতে পারি আল্লাহ রবুর আমাদের সকলকে সেই সুস্থ নিয়ত দান করুন আমিন আমরা জানি মহাগ্রন্থ আল কোরআনে ১১৪টি চোদ্দা রয়েছে ১১৪ খানা সুরাল মধ্যে এই যে আল্লাহ ফাতেহাই নাজিল করেছেন নাকি অন্য কোন আয়াত নাজিল করেছেন আমরা অনেকেই জানি আল্লাহ রব আলমিন সর্বপ্রথম আমাদের নবী মোহাম্মদুরসুল্লাহ সরাল্লামের উপরে তারিব নবী মুহাম্মদুরের উপরে যখন নবী মোহাম্মদ হেরা গুহায় ছিলেন তখন সেখানে সর্বপ্রথম এই পাঁচটি আয়াত নাজিল করেছেন সেখানে কিন্তু সুরতুল ফাতে হয়নি সুরার কয়েকটি আয়াত আল্লাহ নাজিল করেছেন তারপরে মহাগ্রন্থ আল কোরআনে এই সুরতুল ফাতেহা আল্লাহ নাজিল করেন এই সুরাটিকে প্রথম কেন নিয়ে আসা হয়েছে কিন্তু কেন সুরতুল ফাতেহা প্রথমে নিয়ে এসেছেন এই জন্য আল্লাহ আব্বুহামিন্তেহাকে প্রথমে নিয়ে এসেছেন কারণ সর্বপ্রথম পূর্ণাঙ্গ সুরা কমপ্লিট সুরা পরিপূর্ণ একটি হল সুরতুল ফাতে একটি কথা আগেই বলে নেই সেটি হল এই আপনারা যারা আসছেন নিয়মিত আসবেন আমাদের এই তাপসির আলোচনায় যে আলোচনাগুলো হবে আপনারা মনে রাখবেন আপনারা আপনারা লিখে রাখবেন কারণ হলো এই আমরা প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহে আলোচনা করব চতুর্থ সপ্তাহে এই তিন সপ্তাহের আলোচনার ভিত্তিতে প্রশ্ন করা হবে যারা প্রশ্নের উত্তর দিতে পারবেন তারা তো অবশ্যই আল্লাহ কাছে সম্মানিত হবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে কিছু পুরস্কার বা উপহার দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় হল আপনারা যারা এই আলোচনা শুনতে আসছেন অনেকের ভিতরে অনেক রকম প্রশ্ন থাকে এই আলোচনা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন আপনাদের মনের ভিতরে থাকতে পারে আপনারা আপনাদের প্রশ্নগুলো কাগজের মধ্যে লিখিত আকারে করবেন এই প্রশ্নের উত্তর দেয়া হবে চতুর্থ সপ্তাহে এবং আপনাদের মন্তব্য আপনাদের কোনো পরামর্শ যদি থাকে এই কাগজ আকারে লিখিত আকারে আপনারা আমাদেরকে দিবেন এবং যারা ফেসবুকে এবং লাইভের মাধ্যমে আলোচনা শুনবেন তারাও এই ফেসবুকে আপনারা আমাদের যে ইমান আমল মিডিয়া তাওহিত মিডিয়া বাংলা লেকচার থাকবে এগুলোতে আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ সুন্দর ফাতেহা নিয়ে আসলেন এটি সর্বপ্রথম কমপ্লিট সুরা এর আগে কোন কমপ্লিট সুরা আল্লাহ আব্বুহামিন নাজিল করেন নাই এক নম্বর দুই বিষয় সুরতুল ফাতেহার को आयात। आयात। आयात आयाते स्पष्ट दिए আল্লাহ বলছেন আমি তোমার সাতটি আয়াত করেছি কি করা হয় বারবার পাঠ করা হয় এই বারবার পাঠকৃত আয়াত হলো সুরতুল ফাতেহা অতএব এর মধ্যে কোনো সন্দেহ নাই এখন কথা হচ্ছে এই গলামায় কেনামদের একটা ইফতলাফ একটা মত পার্থক্য মতভেদ রয়েছে এই জায়গাতে যে সুরতুল আমরা কিভাবে গণনা করব এই গণনা করার ক্ষেত্রে আমরা কি বিসমিল্লাহ রহমান রাহিম এটা সহসুরা ফাতেহা গণনা করব নাকি বিসমিল্লাহ রহমান রাহিম সারা সুরা ফাতেহা গণনা করবো এব্যাপারে আলেন্দ্র মধ্যে इख्तलाफ रही सुरफा तिहार सतटर मध्य बीसमिल्लाहमान रही के गणना सतट और बिस्मिल्लाहमान रहीम के बाद दिए बाकी आयत गुके सत हिसे गणना कर मतटी ग्रहण करब बेपारे दलिल दी दलिलो कारो मत बिस्मिल्लाहमान रही बाकी एक क्षेत्र आलमीन एक आयात और रमान रही द्वितीय आयात मालिकियाद्दीन तृत्य आयातुना चतुर्थ आयात পঞ্চম আয়াতিল এটি নিয়ে আর একটি আয়াত আয়াত আর একদল হলামায়াম বিসমিল্লাহ রহমান একটি হাদিস পাওয়া যায় যে রসুল সাল্লাম সলা ক্ষেত্রে এই বিসমিল্লা রহমানুর রহিম পাঠ করতেন এটি সহ সাতটি আয়াত ধরতেন এবং দিনার যে সংরক্ষিত কিতাব রয়েছে সেখানে একটি বিসমিল্লাহ রহমান করা হয়েছে এই জন্য আপনারা দেখবেন সৌদি আরব থেকে যে কোরআন এসেছে এই যে সৌদি আরবের কোরআন যারা হজে যান তারা সেখান থেকে নিয়ে আসেন এবং আমরা সৌদি এমবিসির মাধ্যমে কিছু কোরআন পাই আমাদের জন্য এগুলোতে আপনারা পাবেন বিসমিল্লাহ রহমানির রহিম সহ গণনা করা হয়েছে অর্থাৎ বিসমিল্লাহ রহমানের রহিমকে একটি আয়াত গণনা করা হয়েছে আর আমাদের বাংলাদেশে যে কিতাব দুবাগে বিভক্ত তাই আমরা বিসমিল্লাহ রহমান রহিম গণনা করেই যেন সুরা ফাতেহা আমরা পড়ি আল্লাহ আমাদের সকলকে সেই তাহবিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি সুরা ফাতিহার কয়েকটি নাম আছে সুরা ফাতিহার কয়েকটি নাম আমরা পাই আমরা কয়েকটি কিতাব পর্যালোচনা করেছি আমি এই ক্ষেত্রে সাহায্য নিয়েছি আপনার তারপরে তাফসিরুল মোহার সহ আরো কয়েকটি গ্রন্থের সাহায্য নিয়েছি আরো কিছু কিতাব আমি দেখেছি সেই ক্ষেত্রে সুরতুল ফাতেহার কয়েকটি নাম পাওয়া যায় সুরতুল ফাতেহার প্রথম নাম হলো ব্যক্তির নামাজ হবে না যে ব্যক্তি সলাতের মধ্যে সুরা ফাতেহা পাঠ না করবে তার সলাতে হবে না প্রমাণ হয় এটি সুরতুল ফাতেহা ফাতেহা কেন মানে খোলা সুরা সেটি হল সুরতুল ফাতেহা এক নাম্বার। সুরতুল ফাতেহার আরেকটি নাম রয়েছে সেটি হল উম্মুল কিতাব উম্মুল মানে হলো মা জোন হেড কিতাব কিতাবের হেড কোয়ার্টার মেন এই সুরতুল ফাতেহা এই আপনারা সৌদি আরবে মক্কার নাম জেনে থাকবেন উম্মুল কোরা বলা হয় উম্মুল কোরা মানে অধিবাসীদের অধিবাসীর এলাকা মানে মা সরি জনপদের মা গ্রামের মা উমুল কোরআ ঠিক একইভাবে কোরআনকে উমুল কিতাব বলা হয়েছে সুরতুল ফাতেহাকে তিন নাম্বার। এটাকে সুরতুল হামদ বলা হয়ে থাকে সুরতুল হাম সুরত হলো আমরা সুরা ফাতে আলহামদুলিল্লাহ এখানে কি আল্লাহর প্রশংসা করা হয়নি তাই এটা কি হামদের সুরা অর্থাৎ প্রশংসার সুরা আল্লাহ রাবুল আলামিনের প্রশংসার সুরা আরেকটি নাম পাওয়া যায় সেটি হলো সুরতুল মাসানি একটু আয়ে আগেই আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম যেটি বারবার পাঠ করা হয় তাই এটা কি সুরতুল মাথানি মানে এই সুরাটি প্রত্যেকটা সলাতে প্রত্যেকটা রাকাতে পড়া হয় মানে এই কয়েকটি নাম আপনাদের সামনে উপস্থাপন করলাম এটা হলো সুরত উল ফাতেহার নাম সম্মানিত উপস্থিতি এই সুরা নাজিল হওয়ার স্থান কোথায় কখন নাজিল হয়েছে আপনারা দেখবেন কারো মতে সুরতুল মাদানিয়া তবে যারা সুরতুল মাদানিয়া হিসেবে আখ্যায়িত করে তাদের ব্যাখ্যা ভুল কিভাবে কারণ আপনারা জেনে থাকবেন যে কখনো সময় কেউ প্রমাণ দিতে পারবে না সলাৎ সুরতুল সম্পাদিত হয়েছে না তাহলে কখন সলাৎ ফরজ হয়েছিল হিজরতের পূর্বে রসুল্লাহ আসাল সাল্লামকে যখন আল্লাহ আব্রাহ্মিন বিশেষভাবে সপ্তম আকাশের উপরে মিরাজে নিয়ে গিয়েছিলেন তখন সলাদ ফরজ হয়েছিল पूर्वी अथवा नाजिल कर हिजरत पूर्वे से माकि हिजरत पर नाजिल हो सूरा हल सूरतुल मदानते যেহেতু হিজরতের পূর্বে রসুল্লাহ সাল্লাম মেয়েরাজে গিয়েছিলেন তখন উপস্থিতি এখন সুরতুল ফাতেহার ফজিলত এই সুরা আমরা পাঠ করি এটার ফজিলত আমাদের অবশ্যই জানা থাকার প্রয়োজন এই সুরের ফজিলত হিসেবে বলা যায় रसूल्लाह सल्लाह हादिसमस्तीमे रसुल्लाह सल्लाहम ए जिब्राइल फेरेस्ता एक जैगे बवज है आवाज हमले जिब्राइल आल्लम ओपर दिखे तकान ऊपर दिखे तक इबने आब्बास घटनाटी वर्णना कर তখন এই জিব্রা আমি তিনি বলছেন যে এখন যে আওয়াজটি শোনা গেল সেটি হলো আকাশের একটি গেট খোলা হয়েছে যে গেটটি আর খোলা হয় নাই। প্রথম এই গেটটি খোলা হয়েছে এই গেট দিয়ে একজন ফেরেস্তা এসেছেন ফেরিস্তা এসে আমাদের নবী মোহাম্মদুরসুল্লাহ সাল আলী আসসালামকে সংবাদ দিচ্ছেন যে আপনাকে একটি দুটি নূর দেযা হয়েছে কোন কিছু কামনা করে সেই কামনা আল্লাহ রাবুর আহমিন পূর্ণ করে দেন সুফানুরতুল ফাতেহার এত ফজিলত আরেক সাহাবি সফরে গিয়েছেন সেখানে একজন ব্যক্তিকে সাপে ধ্বংস করেছে সাহাবিকে খবর দেওয়া হলো তিনি সেখানে গেলেন সেখানে গিয়ে এই সুরতুল করলেন ওই ব্যক্তির সাপের ধ্বংসনের বিষক্রিয়া নষ্ট হয়ে যায় ব্যক্তি সুস্থ হয়ে যায় তার মানে আমরা যারা জারফুক করি আমাদের সন্তান সন্ততি আমাদের যারা নাতি এবং আমাদের পার্শ্ববর্তী যারা ছোট বাচ্চা থাকে বড় মানুষ থাকে যারা অসুখ বিসুখে ভুগেন আপনারা প্রথমেই এই সুরতুল ফাতে পারেন কোনো এই সুরা ফাতেহা পারেন তাই আপনার প্রত্যেকেই সুরা ফাতেহা দিয়ে জারফুক করতে পারেন আরো কিছু ফজদিলত রয়েছে সেদিকে যাচ্ছি না ছোট্ট সুরা কিন্তু আপনার ব্যাখ্যা বিশ্লেষণ এত বড় আপনি যদি তাফসিরে ইবনে কাসির দেখেন এক একটা শব্দের বিশ্লেষণ এসেছে এগুলো বর্ণনা করা আপনাদের সামনে সম্ভব নয় যারা আপনার তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন কিন্তু মানুষের ক্ষেত্রে এই ব্যাখ্যা এই আলিফের এই জব কেন আসলো এই জের কেন আসলো এই শব্দের সাথে এটা কেন অ্যাড করলো এগুলোর প্রয়োজন নেই তাহলে লং টাইম লাগবে সম্ভব নয় এত বিস্তারিত আলোচনা করার সম্মানিত উপস্থিতি আলোচনা আমরা শুরু করছি প্রথম যে আয়াতটি আমরা ধরছি সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম কথা হচ্ছে এই এখানে এই প্রথম আয়াতের অনুবাদ এই আয়াতের অনুবাদ হচ্ছে যে পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি শুরু করছি বিসমিল্লাহ রহমানির রাহিম এখানে ইসমুন শব্দটি এসেছে ইসমুন মানে নাম বিসমিল্লাহি আল্লাহর নামে শুরু করছি আর রহমান রাহিব যিনি দয়ালু এবং দয়াময় পরম দয়ালু করুণাময় তার নামে শুরু করছি এখন কথা হচ্ছে এই যে বিসমিল্লা দিয়ে কেন শুরু করলাম প্রথমে জানা দরকার আমরা যখন কোরআন তেরাওয়াত শুরু করি তখন আউদুবিল্লা বলি এটা কারণটা কি এই জন্য আল্লাহ বলছেন আশ্রয় প্রার্থনা করে মিনা শয়তানের কুমন্ত্রনা উপরোচনা থেকে এটা হলো প্রথমে তারপরে বিসমিল্লাহি রহমানির রাহিম এবার আল্লাহর নামে নামে প্রথম যে আয়াত নাজিল করেছেন আল্লাহর সে আয়াতটি কি আল্লাহ বলছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পাঠ কর সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে আল্লাহর নামে শুরু পাঠ করতে বলেছে ওতে কোরআন এটা কি পাঠ করতে হবে না তাই তো যেহেতু পাঠ করতে হয় বিসমিল্লাহির রহমানুর রাহিম দেখেন বিসমিল্লাহ কোন ক্ষেত্রে শুরু করতে হয় রসুল বলছেন প্রত্যেকটা ভালো কাজের শুরুতে তোমরা বিসমিল্লাহ বলো বলে নাই বলেছেন তাহলে পৃথিবীতে যত ভালো কাজ আছে এর মধ্যে অন্যতময় কোরআন যদি আপনি আল্লাহর নাম দিয়ে শুরু করেন তাহলে এর মধ্যে বরকত পাবেন না এইজন্য আপনাকে বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে প্রত্যেকটা ভালো কাজ আমরা কি কি কাজ শুরু করি ভালো কাজ আমরা যখন খাবার খাই সেক্ষেত্রে আমরা বিসমিল্লা আল্লাহ আপনি যখন ঘুমাতে যান ঘুমাতে যাচ্ছেন আল্লাহর নাম নিতে হচ্ছে এখানে তারপরে আবার আপনি কোন কোন জায়গায় আল্লাহর নাম নিবেন আপনি যখন ঘর থেকে বের হবেন কি পাঠ করি বিসমিল্লাহ ला आपने प्रयोजन घर थे सन्तान जो अपने कामना करें पाठ करा दरकार क्योंकि मानव कथा थे जैसे जो मृत व्यक्ति के कबर देखा जबई जबई कर क्षेत्र ना कि शुद्ध मत ना कि যখন আপনি কোনো হালাল জবাই করবেন গোস্ত খাওয়ার জন্য অথবা গোস্ত বিতরণ করার জন্য আপনি জবাই করবেন আপনাকে সেই ক্ষেত্রে অবশ্যই বিসমিল্লা বলতে হবে এটা ওয়াজিব এখন কথা হচ্ছে আমাদের দেশে কয়জন লোক বিসমিল্লা বলে। যারা মার্কেটে বাজারে গরু জবাই করেন অথবা মুরগির দোকানে মুরগি জবাই করে মুরগি বিক্রি করে তাদের জবাই তারা কতটুকু বিসমিল না বলে না কি বলে না আল্লা ভালো জানে কিছুদিন আগে আমি এক জায়গায় গিয়েছি আপনার নতুন বাজারে সেখানে মুরগি কিনতেছি তো একটা যুবক সে মুরগি ধরে জবাই করে দিল তার মুখটা সামান্যতম নড়ল না আমি চুপ করে রইলাম কিছুক্ষণ পরে আর একটা মহিলা আসলো মহিলা আসার পরে ওই মহিলা বললো আমাকে একটা মুরগি দেন মুরগি জবাই করলো আমারও তার মুখটা নড়লো না প্রথমবার আমি প্রতিবাদ করি নাই কারণ হয়তো আমার ভুল হতে পারে দ্বিতীয়বার যখন আমি দেখলাম যে ওই মহিলার ওই মুরগি জবাই করলো কিন্তু ওই দোকানের জবাই আমারও বিসমিল্লা বল না এবার আমি বললাম এই তুমি বিসমিল্লা বললা না কেন ক আমি কই আমি যদি বিসমিল্লা বললাম আমি কই তুমি বললা। আমি দুইবার তোমার মুখের দিকে তাকিয়েছি তুমি একবারও বিসমিল্লা বলো নাই এবার ওই লোকের ওই দোকানদারা বলছে হুজুরে তাড়াতাড়ি এখান থেকে সরা নাইলে কাস্টমাররা দেখবে যে বিসমিল্লা বলে না তাহলে আমি বললাম তুমি ঠিক করো নাই তুমি অন্যায় কাজ করেছ এটা হারাম হয়ে যাবে আরে ওই পাশেদার বলছে আপনি জানেন এই বিষপাড়ার হাফেজ সে নাকি বিষপাড়ার হাফেজ কোরআনের বিষপাড়া তার মুখস্ত সে যদি ত্রিশপাড়াও মুখস্ত করে থাকে আর আরে আল্লা হারাম হয়ে যাবে তার বিসপারা কোন যান নাই কিরকম হাবেজ হলো যে সে জবাই করার ক্ষেত্রে নামাজ পড়ে সে মোমিনই না রসুল বলছেন কুকুরের মধ্যে আর মুমিনের মধ্যে পার্থক্য হলো সলাপ যে সলাপ করলো না সে তো মুমিনই না আর একজন ডাইরে জবাই করা কিভাবে খাবেন जबई करे विमण करबेम्लामर सहा गुर রসুল সাল্লাম যখন দরজা বন্ধ করতেন বিসমিল্লা বলে দরজা বন্ধ করতেন যখন রাত্রে বেলায় কোনো পাত্র ঢেকে দিতেন বিসমিল্লা পাত্র ঢাকতেন যখন খাবারের করতেন, করতেন। বলে বন্ধ সব যত ভালো কাজ রয়েছে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আপনাকে বিসমিল্লা বলতে হবে সম্মানিত উপস্থিতি বলতেছিলাম আল্লাহ রাবুল্লাহামিন সুরতুল ফাতেহার প্রথম আয়াত নিয়ে আসেন রহমানির রহিম দয়াময় বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি রহমান এবং রহিম বিসমিল্লাহ এখানে আল্লাহর নিয়ে আসা হয়েছে আর রহমান এবং রহিম এটি হলো আল্লাহর গুন নাম আল্লাহ রব্দ জাতি নাম হল আল্লাহ মনে রাখবেন আল্লাহ এর পরে অন্য যে নামগুলো পাওয়া যায় এগুলো হলো আল্লাহর গুন নাম এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা আল্লাহ রবুল আলমিনকে আল্লাহর ওই সুন্দর নাম ধরে ডাক সুন্দর নাম কি রহমান রহিম গার এইগুলো আল্লাহর গুনবাচক নাম আপনি আল্লা চাইবেন আল্লাহ তুমি তো রহমান আল্লাহ তুমি তো হই তুমি তো পরম দয়ালু করুণাময় আল্লাহ তোমার রহমতের চাইতে আর কারো রহমত বেশি হতে পারে না আল্লাহ তুমি আমাকে দয়া করো बरकत दे रखमत देवे आल्ला दो करते सम्मानित उपस्थिति कह रही दोआा पढ़ते दोजे सका दरकार रसुल्लाम जख कानुष सकाल सन्धाय सकाल एवं सन्ध्य जो दोटी पाठ करती करते दोनारा पड़े আটাশি নম্বর হাদিস রসুল বলছেন যে বিসমিল্লাহি যে এমন আল্লাহর নামে আমি শুরু করছি যার নাম দিয়ে শুরু করলে পরে আকাশ এবং জমিনের মধ্যে সম্মানিত উপস্থিতি তাই এই বিসমিল্লাহ রহমান রহিম দুই নাম্বার দ্বিতীয় আয়াত আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের মালিক এটার একটা ব্যাখ্যা আছে এটার একটা ব্যাখ্যা প্রশংসা তো আরো বিভিন্নভাবে করা যায় আরবিতে আল্লাহর জন্য যে প্রশংসা এসেছে সেটি হল হাম দিয়ে এছাড়া আরো প্রশংসা আছে যেগুলো মাদাহ বলা হয় আবার শুকুরুন শব্দ দিয়ে শুক্রিয়া আমরা বলি না যে শুক্রিয়া আপনার প্রশংসা করলাম এগুলো দিয়েও প্রশংসা আদায় করা হয় কিন্তু হাম আল্লাহর জন্য হাম প্রশংসা করার হয় এভাবে যে আপনি যদি কোনো কিছু পান অথবা না পান সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যদি আপনি উপকৃত হন অথবা উপকৃত নাও হন উভয় ক্ষেত্রেই হাম ব্যবহার হয় মনে করেন আল্লাহ রবহাম আপনি কোন চেয়েছেন কিন্তু পান নাই আলহামদুলিল্লাহ আল্লাহুল্লি হাল সর্বাবস্থা আল্লাহ রব্ল আলহামিনের প্রশংসা এখানে আরেকটা বিষয় মাদাহ মাদাহ বলা হয় যে কোনো মানুষের মধ্যে যদি আপনি এমন কোনো দেখেন। এমন কোনো গুণ দেখেন এমন কোনো ভালো জিনিস দেখেন যেটি তার নিজের কর্মের মাধ্যমে অর্জিত হয় নাই কিন্তু পেয়েছেন যেরকম ধরেন একজনের ঘরে পাঁচটা দশটা সন্তান আছে না এরকম বলে মা সাল্লাহ আলহামদুলিল্লাহ তার পাঁচটা দশটা ছেলে দশটা মেয়ে এরকম বলে না অথবা তার বডি স্ট্রাকচার যেটা তার নিজের কোনো হাত নাই এজন মানুষ লম্বা হয়েছে তার নিজের কোন হাত নাই যেগুলো নাই সেই ক্ষেত্রে আপনি আমার একটা উপকার করে দিলেন আমি একটা বিপদে পড়তে যাচ্ছিলাম কিন্তু আপনার আমাকে সহযোগিতা করেছেন কিছু টাকা পয়সার ধার দিয়েছেন অথবা পরামর্শ দিয়েছেন কোনো কিছু দিয়ে আমাকে হেল্প করেছেন আলহামদুলিল্লাহ আপনার সুক্রিয়া আপনি আমাকে আল্লাহুলিয়া আল্লাহ করতে হবে আল্লাহংসা কারণ হল আলহামদুলিল্লাহ অনেক অনেক ফজিলত রয়েছে অনেক অনেক ফজিলত আপনারা জানেন রসুল্লাহাম বলেছেন যদি কোন মানুষ আলহামদুলিল্লাহ বলে তাহলে তার মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যায় শুধুমাত্র আলহামদুলিল্লাহ আল্লাহুলের তিনি আল্লাহিন এই আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লা পরিপূর্ণ করে দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ কত বরক সম্মানিত উপস্থিতি আলী ইসলাম শব্দের পূর্বে আলিফলাম যুক্ত হয়েছে সকল প্রশংসা যত প্রশংসা আছে সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবান ও তালার জন্যই আলহামদুলিল্লাহ আমরা দেখি পৃথিবীতে চলতে গেলে একজন মানুষ আরেকজন একজন মানুষের সুক্রিয়া করে প্রশংসা করে এমন প্রশংসা অনেক সময় নিজেরই লজ্জা লাগে আপনার দেখবেন একদম বাংলাদেশের উপর লেভেল থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত মানুষ নির্লজ ভাবে প্রশংসা করে একজন আরেকজনের রসুল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ যদি কারো সামনে প্রশংসা করে তখন তাকে তুমি কি করো তার মুখে ছাই দেও ছাই দিয়ে দাও কেন কারণটা হল যে আপনি একজন ব্যক্তির সামনে এমন প্রশংসা করলেন প্রশংসা করার কারণে ওই ব্যক্তির অন্তরে রিয়া কাজ করবে অহংকার কাজ করবে এই জন্য রসদাল্লাম নিষেধ করে দিয়েছেন অথচ আমরা দেখি যে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের লোকের জন্য পার্লামেন্টে কোনো সভা সেমিনারে কোনো সম্মেলনে কোনো বৈঠকে ওনার প্রশংসা না করলেই নয় আগে প্রশংসা আগে ওনার ব্যাপক প্রশংসা করে তারপরে ওনার কি চাহিদা উনি কি করেছেন কি করবেন সেটা বলেন কিন্তু আগে সব প্রশংসা প্রশংসা না এটা হলো তোষা লেজুর বৃত্তি এটা প্রশংসা বলেন না এটাকে চাটুকারিতা এটা নিষেধার আফসুস লাগে যে আমি এক আসরে এক জায়গায় বসেছি সেখানে এক আলেম নাম বলবো না একজন আলেম একজন বড় মানুষ তার প্রশংসা করছে এক আলোচনার আয়োজক এবং সেখানের মধ্যমণি তার প্রশংসা করছে তিনি দ্বিতীয় বক্তা প্রশংসা করতে করতে এমন প্রশংসা যে তিনি এটা করেছেন এটা করেছেন এটা করেছেন তিনি এমন ব্যক্তি এমন ব্যক্তি অনেক তার ফিরিস্তি গাইছেন সেখানে যখন তিনি সেখান থেকে নামলেন প্রধান বক্তা সেখানে বসা এবার প্রধান বক্তা তাকে বলছে তুমি যে তার সামনে এত প্রশংসা যদি তার মধ্যে অহংকার কাজ করে তুমি তো ধ্বংস করে দিলাম কেন প্রধান বক্তা দ্বিতীয় বক্তাকে বললেন তারপরে এবার প্রধান বক্তা ওয়াজ করতে শুরু করলেন দেখেন কি লজ্জাজনক বিষয় যে এবার প্রধান বক্তা যখন ওয়াজে উঠলেন আমি সেই ওয়াজে বসা এবার প্রধান বক্তা ওই আলোচক ওই আলোচনার মধ্যবণী করেছেন আয়োজকের আবার নিজেই প্রশংসা করে দিন একটু আগে আমি নসিহত করলাম তুমি কি করলা তার প্রশংসা কেন করলাম সামনে তুমি জানো না প্রশংসা ঠিক না আবার আমি নিজেই তার প্রশংসা শুরু করে দিলাম এই হলো আমাদের অবস্থা মানুষকে উপদেশ দিতে পারি নিজের ক্ষেত্রে বুঝতে হবে এই জন্য আপনাদের আমাদের সামনে যদি কেউ এরকম অতিরিক্ত প্রশংসা করে ফেলে ভাই থামো প্রশংসা করার দরকার নাই আমার জন্য দোয়া করো এটা আপনার আমার দায়িত্ব কিন্তু আপনি বলবেন হাদিস আছে হ্যাঁ ঠিক আছে এর মানে এই না আমি তার একদম আপাতমস্তক এটু জেঠ তার গুণ বর্ণা করলাম তাকে পাম আমরা যেটা বলি পাম দেওয়া তাকে ফুলিয়ে দেওয়া এটা কিন্তু সেই না সেটা না হ্যাঁ আমি তারপর আলহামদুলিল্লাহ প্রশংসা করবেন এটা ঠিক না এটা জায়েজ না বলছিলাম আল্লাহর প্রশংসা কাকে বলা হয় রব রব বলা হয় सत्ता के जिन्हपालन करें एक मुस्लिम मुमिन के तई रब्बाय रब्बी थे इसलमिक जीवन विधान अनुजीपालित करापालन हवा कितब पढ़े चतुर्थ शब्द आलम मान हल जगत आलम मान हल जगत एम सत्तर प्रशंसा जिन्ह जगत সমুহের মালিক বহু বচন আলম এক বচন আলমিন বহু বচন জগৎ কাকে বলা হয় আলম কাকে বলা হয় আলম বলা হয় প্রত্যেকটা জাত কে মানুষ একটা জাতি এটা একটা আলম তারপরে পশু পাখি এটা একটা জাতি গাছপালা এটা একটা জাতি জিন এটা একটা জাতি ফেরেস্তা এটা একটা জাতি প্রথম আকাশ এটা একটা জাত এগুলো এক একটা আলম আর সবগুলোকে যখন একত্রিত করে বলবেন তখন এটা হয়ে যায় আলামী তাই সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের ক্লিয়ার সম্মানিত উপস্থিতি তাই আল্লাহর জন্য এইভাবে প্রশংসা রব আলমিন দিয়েছেন আমাদেরকে আমরা যেন আল্লাহ এইভাবে প্রশংসা করি দুই নম্বর আর রহমান রহিম আর রহমানির ইউরিম এখানে আল্লাহিন তার দুটি গুণবাচক নাম নিয়ে এসেছেন রহমান এবং রহিম এখানে ওলামায় কেরাম বলছে যে দয়ালু দয়াময় করুণাময় ও দয়ালু এই দুটি শব্দ একই রকম রহমান থেকে এসেছে একই রকম কিন্তু পার্থক্য হলো এই যে রহমান একটু ব্যাপক রহিম একটু কম রহমান হল দুনিয়ার ক্ষেত্রে আর রহিম হলো আখেরাতের ক্ষেত্রে রহমান হলো যে আল্লাহ রাবুর আলমী পৃথিবীতে সবাইকেই দয়া করবেন কাফের তাকেও আল্লাহ দয়া করেন দয়া করেন না আবার একটা মুমিন তাকেও আল্লাহ দয়া করেন সবাইকে আল্লাহ দয়া করেন কিন্তু কিন্তু রহিম শব্দটা এসেছে আল্লাহ রাবুর শুধুমাত্র মৃত্যুর পরে আখেরাতে যারা মুমিন ব্যক্তি থাকবে তাদেরকেই শুধুমাত্র রোহন করবেন আর কাউকে না তার প্রমাণ হাদিসুল্লাহ বলেছেন জানাহা বাউ আল্লাহর কাছে যদি একটা মশার পাখার সমতুল্য যদি যেহেতু মূল্য নাই তাই তিনি সবাইকে দয়া করেন এটা কাফের কেও স্বাচ্ছন্দ্যে পৃথিবীতে চলার শক্তি দিচ্ছেন কাফের ভালো জীবনযাপন করছে ঠিক খেতে পারছে ভালো পোশাক করতে পারছে से तो आल्ला फरमानी कर रोह कर दुनिया आयत गुपाते सत्कर्म सम्पादन कर সম্মানিত উপস্থিতি এই হলো রহমান এবং রহিম সংক্ষিপ্ত ব্যাখ্যা এবার আসেন মা লিকিয়াউম এখানে আল্লাহ আব্রাহমিন যে আয়াতটি নাজিল করলেন এই আয়াতের গুরুত্ব অনেক আমাদের সকলের মনোযুদ্ধি আলোচনা শোনা দরকার মালিকি ইয়ুদ্দিন মালিক মানে মালিক মানে মালিক আমরা বলি ইয়াউমিদ্দিন ইয় আর আদিন ওই দিনের মালিক দিন তাকে বলা হয় ইয় মানে দিন দিনের মালিক আর আধ দিন মালিক ইয় এখানে বিচার দিনের মালিক এই আধ দিন শব্দের তিনটা অর্থ হয় আট দিন শব্দের তিনটা অর্থ হয় এক আধ দিন মানে হলো আপনার যে বিচারের দিবস অর্থাৎ প্রতিদান আল্লা করে বলছেন কেমের দিন যেদিন মানুষের বিচার করবেন যে তিন মানুষের প্রত্যেকটা কর্মের প্রতিফল দিবেন সেদিন আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন না মানুষগুলো মাটির সাথে মিশে যাবে দুনিয়ার বড় বড় রাজাধীরাজ বড় বড় প্রেসিডেন্টটা সেদিন মাটির সাথে মিশে যাবে আল্লাহ আব্বুল আলমিন জমিনকে তার হাতের হাতের মুঠুর মধ্যে নিয়ে নিবেন তিনি বলবেন কোথায় আল্লা রহংকার দিয়ে বলবেন আজকে রাজত্ব কেউ জবাব দিতে পারবে না সেদিন আল্লাহ নিজেই বলবেন শুধুমাত্র বিচার দিনের মালিক সুরাফা তিয়ার ক্ষেত্রে আমরা বলি মা লিখিয়া বিচার দিবসের মালিক আল্লাহকে বলছেন আদিনের আরেকটি অর্থ আসে সেটি হলো धर्म आल्ला मनोन धर्म हल्ला धर्म तीन की अर्थ हलो धर्म और आकटी अर्थ आलो आनुगत क्योंकि एखने आल्ला मालिक ही अमित दिन एखे आप जेटी हो विचार दिवस मालिक আবার কিসে তোমাকে জানাবে বিচার দিবস কি আল্লাহ বলছেন এবার নবীকে প্রশ্ন করার পরে নিজে নিজেই নবীর ওই প্রশ্নের উত্তর দিয়ে বললেন কেউ মালিক না কেউ সাহায্য করতে পারবে না রক্ষার জন্য বিচার দিবসে আসি বাবা সরে যাবে মা সরে যাবে স্ত্রী সরে যাবে সন্তান সন্ততি সরে যাবে ভাইয়েরা সরে যাবে আত্মীয় স্বজন সরে যাবে সবাই সরে যাবে কেউ কাউকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না বিচার দিবস প্রতিদান দিবস হলো এটা যেদিন কেউ কাউকে সাহায্য করার জন্য রক্ষা করার জন্য রক্ষা করার জন্য সাহায্যের জন্য এগিয়ে আসবে না আল্লাহ বলেছেন সকল বিষয় একমাত্র শুধুমাত্র নিরঙ্কুশ ক্ষমতা থাকবে মোহান আল্লাহ আল্লাহ যে ফেসালা করবেন সেদিন সেই একমাত্র ফায়সান্টেড হয়ে যাবে অতএব মালিক দিন মানে হলো যে বিচার দিবসের মালিক মালিক কে মালিক কে আল্লাহ তাই আপনি প্রথম থেকে প্রশংসা করে আসছেন আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ সকল প্রশংসা জগৎ সমূহের মালিকের আর রহমান তিনি এমন মালিক যিনি তার রহমত রহমান আর কেউ নাই তিনি এমন আল্লাহ যিনি বিচার দিবসের মালিক অর্থাৎ প্রতিদান দিবসের মালিক অর্থাৎ প্রত্যেকটা কর্মের প্রতিদান যাজার মালিক আল্লাহ রাবুর আলমিন সম্মানিত উপস্থিতি তারপরে তোমার কাছে সাহায্য প্রার্থনা চাই কার কাছে শুধুমাত্র ইবাদত কার হবে আল্লাহ আল্লাহ ছাড়া আর কার ইবাদত করা যাবে না এই জন্য इबादत है सूर्य इबादत है चंद्रे इबादत है आगुने इबादत है व्यक्तर पुजा बड़ मानुष बुजुर्ग इबादत है महबूद एक शुद्म तुम इबादत करी कारो इबादत करा तुम्हारे गोलमी कर তোমার কাছে এবং তোমার কাছেই সাহায্য চাই আসলে কি ঠিক আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমরা নামাজের মধ্যে বলি ইয়া কানা বুধু ইয়া কানাস্তাই আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই কিন্তু নামাজ পড়া শেষ আর আমরা তাগুতের ইবাদত শুরু করে দেই। আর ইবাদত থাকে না আমরা যখন নামাজে দাঁড়াই এগুলো আসলে কি আমরা অন্তর দিয়ে চিন্তা করি যখন নামাজ পড়ছি আমার মুখ আর অন্তর কি এক হচ্ছে দুটা কি এক জায়গা গিয়ে মিলেছে না আমরা নামাজের মধ্যে বলছি মালিক অমিদ্দিন আল্লাহ বিচার দিবসে মানে তুমি একমাত্র আল্লাহ মোনাফিকি টাইপের যখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাই সলাদ থেকে বের হয়ে যাই তখন মানুষের কাছে সাহায্য এমনকি মাঝারের মসজিদ যখন নামাজ পড়ে নামাজে যখন সময় হয়ে যায় সেখানেও তারা বলে ইয়া কানা বুধ ইয়া কানা আল্লাহ একমাত্র তোমার ইবাদ করি তোমার কাছে সাহায্য চাই মাজারের মসজিদে যখন নামাজ পড়ে আর ওই মাজারের মসজিদ থেকে বের হয়ে গিয়ে টাকা দিয়ে বলে বাবা তুমি আমাকে একটা সন্তান বাবা তুমি আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করো বাবা তুমি আমার এই ঋণ মুক্ত করো বাবা আমি এই বিপদের মধ্যে আছি তুমি আমাকে রক্ষা করো মিল আছে মিল নাই একমাত্র এই বাদত বলে আল্লাহরে করে না তাগুদের ইব করে আমরাও যারা মূর্তি পূজা করি না ঠিকই মাজারে যাই না আমাদের আছে আমরা আমরা পৃথিবীতে চলাফেরা করতে গিয়ে বেমালম ভুলে যাই যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তাই আমাদের কাজে কর্মে সব ইস্তানের বিরোধিতা হয় সব জায়গায় ইস্তামের বিরোধিতা যে ব্যক্তিগুলো আজকে ইস্তানের বিপক্ষে কথা বলে তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে কথা বলে কিন্তু নামাজ পড়ে এটা হলো আইওয়াস মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যেন বলতে না পারে এই লোকটা বিরোধিতা করে এমন সুকৌশল ইসলামের বিরুদ্ধে কথা বলবে গভীর জ্ঞানের প্রয়োজন যখন ধরতে যাবেন কেটে যাবে তারা বলবে যে আমরা উমুক সনদ মারি উমুক মদিনা সনদ এইটা সেটা আমরা মানি কিন্তু অন্য অন্য জায়গায় ইসলামের বিরোধিতা মধ্যে ঠিকই দাঁড়িয়েছে বলছে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি কিন্তু জীবনের সকল ক্ষেত্রে তাগতের ইবাদত সকল ক্ষেত্রে মানুষের পূজা করে পূজা করে না। আপনি যদি যান বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদের কাছে যান গিয়ে দেখেন তারা কতটুকু আল্লাহর ইবাদত করে মসজিদের মধ্যে যতটুকু সময় থাকে ততটুকুই বলে কিন্তু বাকি সব ক্ষেত্রে তারা তাগতের কাজকর্ম করে আল্লাহকে রব হিসেবে বলে কিন্তু কাজে ঠিক নাই সম্মানিত উপস্থিতি এই এটা সাহায্য প্রার্থনা করছে আল্লাহর কাছে সাহায্য চাই তাই তো আল্লাহ বলছেন বান্দা যখন আমার কাছে চাই যখন বান্দা জিজ্ঞাসা করে তোমার কাছে আমার ব্যাপারে সাহায্য চাইবেন সরাতের মধ্যে দাঁড়িয়ে যাবেন আল্লাহ বলছেন আপনার যত বড় বিপদ যত বড় সমস্যা যত বড় মুসিবত আপনার সামনে এসেছে আপনি অন্ধকার দেখতেছেন এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোন উপায় নাই কোন পথ আপনি দেখতে পাচ্ছেন না আল্লাহ আলমিন স্বয়ং কোরআনকারী বলে দিয়েছেন একটু ধৈর্য ধারণ করব সনাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো তাই তো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহালাম যখন কোন সাহায্যের প্রয়োজন হতো তখন सलातर मध्य दाड़िएतें सलात मध्य की आला हलो आल्ला सम्पर्क कर सब चाहे बड़ माध्यम तब सला दाड़िएल्ला उधार करो, के करो तु सला बड़ मध्यम सम्मानित उपस्थिति रसुल्ला बसे आसूल डाक काटल कत डाग काटल डाक केटेब আরেকটা অনেকগুলো এই জন্য আল্লাহ বলছেন নিশ্চয় এটা আমার পথ এই একটি পথ সিরতিমান অনেকগুলো পথ নাই অনেকগুলো তরিকা নাই তরিকা মুসলমানদের একটি একটি নিয়েছি কমপক্ষের চারটা তরিকা তরিকা একটি এখানে এক বসন ব্যবহার করা হয়েছে ওয়ান এই পথ একটা পথ মুস্তাকিমা বিহু তোমরা সকলে মিলে অনুসরণ এবং তোমরা অনুসরণ করো না তোমরা বিচ্ছিন্ন হয় না পথ মাত্র একটি আল্লাহ তুমি আমাকে সঠিক সজ সরল পথের রাস্তা দেখাও এই সঠিক গুরুত্বপূর্ণ তার চাচার জন্য দোয়া করেছিলেন বলেছিলেন চাচাকে বলেছিলেন আপনি ইস্তাম ধর্ম গ্রহণ করেন এত সাহায্য সহযোগিতা আমাকে আপনি করলেন আপনি নিশ্চই যখন আল্লাহ আব্বালী আমাদের নবী মোহাম্মদ রসুল্লাম কে লক্ষ্য করে বললেন রসুলাম তার চাচাকে দিনের দাওয়াত দিলেন ইসলাম ধর্মগ্রহণ করলেন না আল্লাহ রবিকে লক্ষ্য করে বললেন নিশ্চয়ই তুমি হেদায়ত করতে পারবে না ইহদিনা সিরত অল মুিমে আসতে পারবে না যাকে তুমি অধিক ভালোবাসো বেশি ভালোবাসো অনেক পছন্দ করো তুমি ইচ্ছা করলেই পারবে না কিন্তু আল্লাহ যাকে চান যাকে পছন্দ করেন তাকেই দিনের ইহদিনিমে পদ দেখান তাই ইহদিনিমে থাকা অনেক কঠিন অনেক কঠিন আপনাকে রাস্তায় নামতে হবে আল্লাহ নিশ্চয় আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ ওই ব্যক্তি নিজে তার ভাগ্য পরিবর্তন না করে এই জন্য আপনাকে জানতে হবে আপনাকে চেষ্টা করতে হবে যে ইহদিনা সিরত মুস্তাক কোনটা অন্বেষণ করতে হবে গবেষণা করতে হবে সময় দিতে হবে প্লাস আল্লাহর সলাতের মধ্যে দাঁড়িয়ে চাইতে হবে যে সিরতল মুস্তাকিম কি বলছেন হে আল্লাহ তুমি আমাকে ইহদিনা সিরতুল মুস্তাকিমের পদ দেখাও সঠিক স সরল পথ দেখাও জান্নাতের পথ দেখাও আন্তরিকভাবে চাইতে হবে আমরা সলাতে দাঁড়াই কিন্তু কখনো কেউ হয়তোবা আমাদের মধ্যে যারা আছি হয়তোবা কেউ কেউ চাইতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে হয় যে আমরা এই আয়াত করি ঠিকই এই আয়াত পাঠ করছি ঠিকই কিন্তু অন্তর দিয়ে করি তুমি আমাকে সঠিক পথ দেখা এটা আমাদের অন্তরে আর মুখের মিল হয় না পরিগ দিয়ে বলছে কিন্তু অন্তরে টাচ করছে না অতএব আমাদের সকলে এটা খেয়াল করা দরকার এটা এমন একটি পথ আমি আলোচনা সংক্ষেপ করছি আরো বিস্তারিত আলোচনা সেদিকে যাচ্ছি না সিরতল্লা নাম তা আলহীন এমন একটি পথ যে পথে তোমার নিয়ামত রয়েছে যাদের প্রতি তুমি নিয়ামত দিয়েছো অনুগ্রহ করেছ এমন একটি জান্নাতের নামত সবচাইতে বড় নিয়ামত ইসলামের উপরে অবিচল অটল থাকা এটা সবচাইতে বড় নেয়ামত আপনাকে আল্লাহ ধ্বন্দ দিয়েছেন সবচাইতে বড় নিয়ামত না এটা সবচাইতে বড় নিয়ামত না আপনাকে সুস্থ রেখেছেন সবচেয়ে বড় নিয়ামত না কিন্তু আপনি যদি অসুস্থ থাকেন আপনি দরিদ্র থাকেন আপনি রিক্সাওয়ালা হন আপনি কুচ্ছি চেহারার আপনি বেটে আপনি দুর্বল समस्या जोर जरित आल्लर पक्षेह ना कारण जो, जो, जो, जो आपने मृत्युबरण करते हैं आल्लर पक्षार जो असीम सुखे जान्न व्यवस्था रही है एम्न जेन যে জান্নাতের জান্নাতিদের কাপড়ের একটা সুতা ক্রয় করতে সারা পৃথিবী বিক্রি করেও সম্ভব নয় সারা পৃথিবী বিক্রি করেও ও জান্নাতিদের কাপড়ের একটা সুতা ক্রয় করা সম্ভব নয় জান্নাত এত বড় নিয়ামত ওতে হে আল্লাহ তুমি আমাকে এমন পথ দেখাও যে পথে আরেহীন যাদের উপরে তুমি রহম করেছিলে নিয়ামত দিয়েছিলা ওই নিয়ামত্রাপ্ত ব্যক্তিদের পথে আমাকে পরিচালিত করো এবং যারা পথভ্রষ্ট হয়েছে তার সিরে পাওয়া যায় এই দুটি পথ এই দুটি বিষয়কে বলা হয়েছে ইউদি এবং নাসারাদের ক্ষেত্রে একটা হলো ইউদি আরেকটা হলো নাসারা একটার প্রতি আল্লাহ রাগ করেছেন আর একটা বিকৃতি করেছে। নিজেদের নিজেদের মত এই ইসলাম এই ধর্মকে সাজিয়েছে শুধু তাই নয় তারা নবীরদেরকে হত্যা করত কত বড় জগন্যতম কাজ নবীর হত্যা করা চার ঠিকানি কাজ जरा आल्लर पक्ष बार्ता है तरह जघन्यतम जी रसुलि तल्ला सहायी मुस्तिम आपनेतल मुस्तिम रास्ता देखान सहज सठी सरल पथे रास्ता देखान যাদের প্রতি তুমি নিয়ামত দিয়েছ সেই রাস্তা আমাদেরকে দেখাও যাদের জলালাত রয়েছে সেই পথে নয় রসুলাম বলেছেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম দুটি জিনিস রেখে গেলাম এক কিতাব আল্লাহর কিতাব আর সন্না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটিকে ধারণ করবে শক্ত হবে তোমার এই মারি দাঁত দিয়ে যেরকম ছুটে না ঠিক তদ্রুপে অতএব বলতেছিলাম যে হিদিন হলো কোরআন এবং সন্ন্যার পথ কোরআন এবং সই যে কথা যে বার্তা যে মেসেজ আল্লাহ আব্রাহিন দিয়েছেন এটা যদি কেউ ধারণ করতে পারে এটা যদি কেউ বহন করতে পারে এটা যদি কেউ মানতে পারে এটা যদি কেউ অনুসরণ করতে পারে তাহলে সে হল ইহদিনা সিরতুল মুস্তাকিম এটা দোয়া করলেন অতবর শেষে আপনি বললেন আমিন হে আল্লাহ আপনি কবুল করে নেন সম্মানিত উপস্থিতি এই হল সুরতুল ফাতে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত তাফসিদ অতএব এই থেকে আমাদের শিক্ষণীয় কি সুরা ফাতেহা থেকে সুরতুল ফাতেহা থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছেহাই এই একই আলোচনা পুরা কোরআনের যত আলোচনা আল্লাহ এই সংক্ষিপ্ত সুরা ফাতেহার মধ্যে ঠিক এরকম আলোচনা করেছেন এটাই এনাফ ওতে সুরা ফাতে কত গুরুত্ব কত মর্যাদা কত সম্মান কত ইজতাই বলেছিলাম তাই আমাদের সকলের এই সুরা ফাতেহা ভালো করে জানা দরকার সম্মানিত উপস্থিতি আমরা এই সুরা ফাতেহার সংক্ষিপ্ত আলোচনা করলাম এখন আপনাদের প্রতি আমার দু একটি হলো প্রথমে বলেছিলাম যে আমরা निवार कर संक्षिप्त प्रश्न शर्ट क्वेश्चन एक कथा उत्तर जिज्ञासा आलोचनार बित कि तीन सप्ताह आलोचना करारे चतुर्थ सप्ताह प्रश्न थकबे अर्थात अपना मौखिक एक्साम জিজ্ঞাসা করা হবে যে এটা কি বলেছিলাম এটা কি বলেছিলাম সুরা কয়েকটি নাম বলেছিলাম কত বিসমিল্লা সুরাফাতে অংশ না কি না বাহিরে মালিকদিন আলহামদুল্লা রহমার রাহিম এদের কি অর্থ এরকম সংক্ষিপ্ত দিয়ে একটা বিষয় সহজ যেগুলো এগুলো প্রশ্ন করবো আপনাদেরকে এই জন্য মনোযুদ্ধি আলোচনা শুনতে হবে তাছাড়া যারা লাইভে আলোচনা শুনবেন তাদের তারাও এই লাইভে আপনার প্রশ্নোত্তর মেসেঞ্জারে প্রশ্ন করতে পারবেন ওনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে আমরা চতুর্থ সপ্তাহে এই প্রশ্নের আলোকে আমরা যারা উত্তর দিতে পারবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব এক নাম্বার দুই নাম্বার বিষয় হল যে এই আপনাদের অনেকের প্রশ্ন থাকে বলেছিলাম প্রথমেই আপনাদের মাস আলাগত প্রশ্ন অথবা এই রিলেটিভ অর্থাৎ এই তাফসি রিলেটিভ বিভিন্ন প্রশ্ন থাকতে পারে এই প্রশ্নগুলো আপনারা কাগজের মধ্যে লিখিত আকারে পেশ করবেন এই তিন সপ্তাহে আপনাদের এই উত্তর দেয়া হবে আবার অনেক যখন লাইভ হয় অনেকে কটু বাক্য বলেন অনেক খারাপ মন্তব্য করে থাকেন আপনারা অনুগ্রহপূর্বক এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন আল্লাহর আমাদের সকলকে এই ধরনের অন্যায় কাজ থেকে বেঁচে থাকা তা আমিন আপনার যদি কোনো পরামর্শ থেকে থাকে আপনাদের যদি কোনো সুপরামর্শ থেকে তাকে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সেই পরামর্শ অনুযায়ী যদি ভালো মনে হয় আমরা চিন্তাভাবনা করে দেখব সেই পরামর্শ অনুপাতে আমরা কাজ করার চেষ্টা করব আল্লাহ সুবাহান আমাদের সকলকে সেই তা অভিজ্ঞান করুন আমিন সম্মানিত উপস্থিতি আমরা আগামী সপ্তাহে যে সুরা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হল সুরত উল্লোকমান সুরা বা কারা সুরা আলী ইমরান এই সুরাগুলো বিরাট একটা সুরা অনেক বড় বড়ো সুরা এই সুরা তাফসির আলোচনা করা অনেক বড় ব্যবহার সেবার অনেক সময় লাগবে এত ধৈর্য আপনাদের কুলাবে কিনা আমি জানি না তাই আমরা আগে চেষ্টা করব ছোটো ছোটো সুরা যেগুলো আছে একদম ছোটো না মোটামুটি ছোটো ছোটো তারপরে আপনার তিরিশ পাড়া যে ছোটো ছোটো সুরা এইগুলো আমরা আলোচনা করব। তাফসির করবো তারপরে যদি আমরা দেখি যে আপনার আলহামদুলিল্লাহ আপনাদের সারা পাওয়া যাচ্ছে আপনারা শুনছেন এবং আমরা রেসপন্স পাই তাহলে আমরা বড় বড় স্তূরাগুলো নিয়ে এই আলোচনা করব। আল্লাহ সুবাহন ও তালার কাছে আমরা সেই তাহফিক কামনা করছি আল্লাহ সুবাহন ও তাল্লাহর কাছে আমরা সেই সাহায্য কামনা করছি সেই শক্তি সেই মন সেই মেজাজ কামনা করছি আল্লাহ সুবাহান ও তালা আমাদের সকলকে সেই শক্তি দান করুন আমিন এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনি আমাদের সকলকে আমাদের সকলকে ইমানের উপরে অবিচল অটল থাকার তাহিদান করুন আমিন আশাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক